আসসালামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিআলীন মহামা বাদ সম্মান দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবুজাহর তহাবির রহমতুল্লাহ রচিত বয়ান আকিদার বর্ণনা যা বাংলা ভাষায় ইমাম তহাবির আকিদার বিখ্যাত এই মতনটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন অনুপ মনুবিলবাহসি আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি তারপর তিন বছর হবে আর দেওয়াল হিসাবে এবং আল্লাহর সামনে পেশ পেশ করা হবে হিসাব নিকাশ হবে এবং স্বভাবের একা শাস্তি এবং শান্তি যে নির্ধারণ করে রাখছেন আল্লাহ তালা সেটার উপর আমরা ইমান রাখি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ তালা হাসরের মাঠে আসবেন এবং সেখানে প্রত্যেকটি মানুষের আমল নামা তার প্রত্যেক মানুষকে দেয়া হবে সে অবস্থা তার হিসাব আল্লাহ আল্লাহতালা নেবেন এই বিষয়টি আমরা গত পর্বে উল্লেখ করেছি আজকে আমরা আলোচনা করছি কিভাবে হিসাবের বা কোন নেবেন কিছুর উপরে প্রত্যেক মানুষের হিসাব নিকাশ নির্ধারিত হবে এটার একটি নমুনা যে কোরআন আসছে আমরা সেটা পেশ করতে চাই আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন যে ও তার উম্মাতিন জাতিয়া। হাসরের মাঠে প্রত্যেক উম্মতকে আপনি দেখতে পান নতজানু হয়ে আছে প্রত্যেক জাতি নতজানু হয়েছে আল্লাহর সামনে সেদিন আল্লাহর সামনে সেদিন নতজানু হয়ে থাকবে সেদিন আল্লাহ যাদেরকে জিজ্ঞাসা করবেন তারা হচ্ছে নবী মাদা রাসুলকে মা দা আজ অন্যদেরকে জিজ্ঞাসা করবে যাদেরকে আমরা প্রেরণ করেছি রাসুলদের তোমাদের কি ভূমিকা ছিল রাসুলদের রাসুলদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনাদেরকে আপনাদের ডাকে তারা সারা দিয়েছিল কিনা অনুরূপভাবে যারা সাক্ষ্য প্রমাণ ছিল ওই সময় যারা ইমানে এনেছে তারা হবে সাক্ষী আল্লাহ তালা কোরআনে কারিম এই জন্য বলেছেন ও কেদার কে জা আল্না কুম্মত মসাত আল্লিতে কোন সোহাজা আলান্নাস ও কোন রাসুল আহ কুমসাহা অন্যান্য অনেক জাতি তাদের অস্বীকার করবে যে আমাদের কাছে আমাদের কুমা জা নিম বা শিরিমালাদ আমাদের কাছে কোনো আল্লাহর দাতা অথবা আল্লাহ তালার পক্ষতে ভীতি প্রদর্শনকারী কেউ আসেনি তখন উম্মতে মুসলিমরা তখন বলবে যে হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি যে এরা মিথ্যা বলছে বরং আল্লাহ তালা নবী রাসুল পাঠিয়েছেন এদের কাছে তখন তারা বলবে যে কিভাবে তোমরা সাক্ষ্য দিতে পারো তোমরা তো না। তখন তারা বলবে যে আমরা আমাদের কিতাব আমাদের রাসুল আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক নবীতে আল্লাহ প্রত্যেক উম্মতে আল্লাহ তালী পাঠিয়েছেন এই জন্য আমরা সে সাক্ষ্য দিচ্ছি তখন রসুল্লাহ সাল্লা আমাদের উপর সাক্ষ্য দিবেন যে আমার সঠিক বলেছে আল্লাহ উম্মতম ওয়াসাতা তোমাদেরকে সেই জন্য মধ্যমপন্থী উম্মত হিসাবে আমরা তোমাদেরকে নির্ধারণ করেছি অর্থাৎ এ উম্মত উম্মতম ওয়াসাত মধ্যপন্থী উম্মত লিতা যাতে করে এরা বাড়াবাড়ি ছাড়াছাড়ির মধ্যে না থাকার কারণে এরা সঠিক সাক্ষ্যটা দিতে পারবে হাসারের মাঠে আর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা আমাদেরকে আমাদের যে সাক্ষ্য সেটাকে সত্যায়ন করবে যে আমার উম্মত সত্য বলেছে সেদিন নবী রাসুলরা তাদের উন্মতের জন্য উন্মতের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে অনুরূপভাবে তারা তাদের কাউমে যা যা করেছে তাদের জাতি তাদের সাথে যা যা করেছে সেটা সাক্ষ্য দিবে আর আল্লাহর পক্ষ থেকে সাক্ষীরা দাঁড়িয়ে যাবে ফেরেস তারা দাঁড়িয়ে যাবে যারা মানুষের আমল নামে লিখত তারাও বলবে যে আমরা এই সাক্ষ্য পেয়েছি সাক্ষ্য দিয়েছি অনুরূপভাবে নবীরা এবং আলেমরা তারাও বন্দার দুনিয়ার বুকে কি কি করেছে না করেছে দিন রাতের কি হয়েছে ঘটনা ঘটেছে সেগুলোই তারা সাক্ষ্য দিতে থাকবে এবং রব্বুল ইজত যখন আসবে সেদিন সেখানে সবাই তার সামনে কাতার বন্দী হয়ে দাঁড়াবে আল্লাহ তালা বলেছেন ওয়রুদ আলা রব্বিকা সফান আর পেশ করা হবে তাদের রবের উপরে আপনার রবের উপর তাদেরকে সফান কাতার বন্দি করে সেখানে অবস্থান করবে কিন্তু যারা অপরাধী ছিল তাদের অপরাধের কারণে তাদের অবস্থান হবে আরো মারাত্মক আল্লা তালা কোরআন করিম বলেছেন যে যারা আল্লাহ রসুলদেরকে অস্বীকার করেছে যারা আল্লাহ দিনের উপরে বাড়াবাড়ি করেছে দিন গ্রহণ করেনি যারা জুনিয়ার বুকে অহংকার করে বেড়িয়েছে বেরিয়েছে তাদের বিরুদ্ধে অহংকার করে বেড়ানোর কারণে তাদের শাস্তি হবে ভয়াবহ আল্লাহ তা বলছেন তাদের কাপড় হবে আল কাতরা আল্লাহরান তাদের কাপড় পোশাক পরিধ পোশাক হবে আল কাতার ওতাক শাহুজার আগুন তাদের চেহারাকে ডেকে হিসাব। যাতে আল্লাহ আল্লাহ প্রতিদান দেন প্রত্যেকটি নবাই করেছেন অবস্থায় যখন এই অবস্থা হবে তখন এই জন্য আল্লাহ খুল্লা উম্মতিনিয়া খুল্লা উম্মিন তুদা ইহা কিতাবিহা আলি ওম তুই মালুন সেদিন পেশ প্রত্যেক জাতি নতজানু হয়ে থাকবে সেদিন ডাকা হবে প্রত্যেকদেরকে তার কিতাবের দিকে আস তোমার কিতাব তুমি দেখ তুমি কি করেছ তুমি দেখবে সামনে সেটার প্রতিদান তোমাকে দেওয়া হচ্ছে এই সেদিন এই অবস্থা থেকে আল্লাহ তালা আমাদেরকে যেন রক্ষা করে এই দোয়াই আমরা করি যে কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে কোন রকমে পার করে দেয় এবং সেই অবস্থা যদি প্রত্যেকটি জিনিসের হিসাব নেওয়া আমাদের पर पेना प्रत्येके अटका पड़े जा दिन की काफे जिज्ञासा कि कुरने करीमे आल्ला तला जगह तक जिज्ञासा अब जिज्ञासा कौन तक जिज्ञासा कि ना ना कि एम दिया विभिन्न जैगाते विभिन्न आयतर अस्थ एक एक जन एक रकम कर मत हेटा ज काफे अवश्य हिसाब हिसाब निकाश हो तेज़ जिज्ञासा कर तम नाम ओजन कर এর উপরে কোরআনে কারিমু দল এসেছে আল্লাহ বলেছেন আল্লাহ সেদিন ডাকবেন তাদেরকে ডেকে বলবেন কোথায় আমার শরিক কোথায় যাদেরকে তোমরা মনে করতে দুনিয়ার বুকে আমার শরিক আল্লাহ শরিক হিসাবে দুনিয়ার বুকে তোমরা যা সাব্যস্ত করেছিলে কোথায় এরা এদেরকে তোমরা তোমরা এখন তো হাজির করো কিন্তু তারা হাজির করতে সক্ষম হবে না অন্য হয়তো আল্লাহ তালা বলেছেন আর যেদিন তাদেরকে আল্লাহ ডাকবেন কাফেরদেরকে ফেয়া কুলু তাদেরকে ডেকে বলবেন মা দা জব তুমুল আমার রসুলদের তোমরা কি সাড়া দিয়েছলদের ডাকে তোমরা কি সাড়া দিয়েছ আমি রসুল পাঠিয়ে তাদের কথা তোমরা তাদের ডাকে না কি সাড়া দিয়েছ তোমরা কি ইমান এনেছো কিনা তখন তাদের কোনো কথা বলার ক্ষমতা হবে না আমি তা আলিম্বাদিন সেদিন তাদের কাছে সব খবর হারিয়ে যাবে তারা তাদের কোনো খবর দিতে পারবে না কিছু বলতে পারবে না কারণ তা যা করেছে পেশ করার মতো নয় বলার মত নয় অন্য আল্লাহাতালা বলছেন ফা সাকুলত আমি যার আমল নামা ভারী হবে তার মিজান ভারী হবে তা সে থাকবে সন্তুষ্ট চিত্ত জীবনে আহ ও আমাফত আর যার মিজান হালকা হবে যার পাল্লা মিজানের পাল্লা হালকা হবে হালকা হবে ভারী হবে না উম ও হাবিয়া তার স্থান হবে হাবিয়া দুজকে ও হাবিয়া জাহান নামে ও মা দা কামাহিয়া সেটা আর কি জিনিস সেটা আপনাকে কে বলবে না হামিয়া প্রজ্বলিত অগ্নি প্রজলিত আগুন হচ্ছে সেখানে কাফেরদের স্থান হবে কিন্তু তার ওজন হবে হওয়ার মানে হয় না ওজন হওয়ার পরে সে ওজনে তার ওজন যেহেতু হালকা হবে তার আমল নামা তার আমল নামার মধ্যে তার গুনার গুণার পালাপ ভারী হবে আর সেখানে ইমানের কোনো অংশ থাকবে না সে যাহার নামে চলে যাবে সুতরাং কাফেরদেরকে আল্লাহ তালা হিসাব নিয়ে ক্যাশ নিবেন এবং তাদের ওজন করবেন এটাই হচ্ছে বিশুদ্ধ মতন খাফত আর নিজেদের নিজেরা ক্ষতিগ্রস্ত করেছে এবং জাহান নামে তারা চিরস্থায়ী ভাবে থাকবে তাল পাখ উজুহ্নার জাহার নামে তাদের তাদের চেহারার মধ্যে চেহারা আগুন তাদের চেহারাকে খেয়ে ফেলবে ওহম ফি হা তারা সেখানে দন্ত বের করা অবস্থায় থাকবে তাদেরকে বলা হবে আমার আয়াতগুলিকে তোমাদের কাছে আসা হয়নি নিয়ে আসা হয়নি অবশ্যই নিয়ে আসা হয়েছিল তা তেলাওয়াত করা হয়েছে তোমাদের উপরে ফাঁকুন তুম বিহা তুকে দেবন তোমরা সেগুলিকে সেগুলিতে মিথ্যারোপ করতে অর্থাৎ তারা তাদের এই আল্লাহ তালার আল্লাহ তালার বাণীকে তারা উপর মিথ্যারোপ করেছে নবীদের উপর মিথ্যারোপ করেছে শরীরের উপর মিথ্যা করেছে দিন মেনে চলা চিন্তা করেন আল্লাহ সেদিন তাদেরকে একটি একটি করে সেগুলো দেখিয়ে তাদেরকে স্থানীয় শাস্তি কেন দিচ্ছেন সেগুলি বলবেন এই আমরা সংক্ষেপ বলতে পারি যে কি জন্য আল্লাহ তালা তাদেরকে আমল নামা পেশ করবেন তাদেরকে হিসাব নিকেশ করবেন তার কারণ হচ্ছে একমাত্র এক নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ তালা তাদের তিনি কোন ওজর থাকলে যেন তারা পেশ করতে পারে সেদিন থাকবে না তা ওজোর পেশ করতে পারবে না তাদের সে অবস্থা কি হবে আল্লাহ তালা বলে দিচ্ছেন আল্লাহ তালা বলছেন ওনাদিস্তা লিওমুল কিয়মা আর আমরা রাখবো ওজন করার জন্য ইনসাফের পাল্লা সেদিন ব্যবস্থা করবো পাল্লাসমূহ লিওমুল কিয়ামা আমাদের দিনে সামান্য জুলুম করা হবে না বিহা ওয়ফা বিনা হাসিবিন এক রাই পরিমান যদি তার ভালো কিছু থাকে সেটাও আমি নিয়ে আসব। রাই পরিমাণ যায় যেখানে ভালো মন্দ জিটাই থাকুক সেটাই নিয়ে আসবো ওয়াকফা বিনা হাসি হিসাব গ্রহণের জন্য আমরাই যথেষ্ট অর্থাৎ আল্লাহ নিজেই যথেষ্ট হিসাব গ্রহণের জন্য তারপর তিনি সেগুলো নিয়ে এসে দেখাবেন যে তিনি যে আদাল আলীন সবচেয়ে ইনসাফকারী তিনি যে মিনাল আরাল আল সবচেয়ে বড় ইনসাফকারী এটা আল্লাহ তারা প্রতিষ্ঠা করবেন যে আমার ইনসাফ আমার ইনসাফের দাবি হচ্ছে তোমাদের সামনে প্রমাণ প্রতিষ্ঠা করা আমি কোথাও জাহান্ন দিব না আমলের কারণে অন্য আল্লাহ বলে আর কিতাব রাখা হবে দেখতে পাবেন মুজরিম অফরী অর্থাৎ কাফের দের কুসফিক তারা এই কিতাবে যা তা নিয়ে অর্থ হচ্ছে কিতাব আল্লাহ তালা তাদেরকে দিবেন কারণ হিসাবে বলা হয়েছে আল্লাহ তালা বলছেন ওলা কারণ আল্লাহ তালা তার বন্দাদের কারো উপরে তিনি জুলুম করেন না সুতরাং প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য এবং তিনি ইনসাফকারী এদিন জুলুম করেন না সেটা প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা কাফেরদেরকে তাদের আমর নামা সেদিন দেখাবেন এবং তাদের মিজান হিসাব নিকা সব নির্ধারণ করবেন কারণ তাইনি এটা না করলে তারা হয়তো বলতো যে আমাদের হিসাব নিকাশ করলে আমরা হয়তো পার পেতে পারবো না এই জন্য আল্লাহ তালার প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য সেটা করবেন দ্বিতীয় যে কারণে সেটা করবেন সেটা হচ্ছে তাদেরকে ধমক দেওয়ার জন্য তাদেরকে ধমক দিয়ে যে তোমরা যা করেছ সেগুলি গ্রহণযোগ্য নয় বরং তোমরা এই কর্মকাণ্ডের কারণেই আজ তোমরা তোমাদের কর্মকাণ্ডই আজ তোমরা ভোগ করছ এই হিসাব নিকাশের নির্ধারণ হিসাব নিকাশের ক্ষেত্রে তাদেরকে হিসাব হিসাব নিকাশের সময় তাদেরকে ধমক দেওয়ার জন্য আল্লাহ তাদের সামনে তাদের আমল নাম পেশ করবেন এবং তাদের মিজান আল্লাহ সেজন্য বলছেন বল উত ইজ কিফু আল্লাহ রব্বিহীম আপনি যদি দেখতেন সেই অবস্থা সেটা অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে ইজ উ কিফু যেদিন তাদের তাদের রবের সামনে তাদেরকে দাঁড় করানো হবে কল আলাই সাহাদ আবিল হক বলবেন তিনি তারা তিনটি বলবেন আলাইসাhazardousul haqirage satya noy tomra duniyar ok miththarop korechile qalu bala tokhon tara bolo obosshoy satya wa rabbina hi amader rabb eta sobcheye satya qala fa du qul azaba bima kuntum takfurun shutran tomra shasti bhog koro karon tomra duniyar bokey kufuri korechile onno ayata allah taala bolchen ya marshal jinnewal insi he jin ebong ins sampraday আমার আয়াতগুলো আসেনি এবং তোমাদেরকে তারা ভয় দেখায়নি এদিনের যে আজকে দিনে তোমাদের এখানে উপস্থিত হল এই দিনের সাক্ষাতের আল্লাহ সাথে সাক্ষাতের ভয় কি তোমাদেরকে দেখায়নি কল উ শাহিদ না আয়নফুসিনা তখন তারা সাক্ষ্য দিবে যে অবশ্যই আমরা দেখেছি ওগারতম হায়াত দুনিয়া আর দুনিয়ার জীবন তাদেরকে ধোকা দিয়েছে ও শাহিদ ও আয়নফুসি মান্না হুমকা নুকা ফিরিন আর তখন তারা নিজেরাই সাক্ষ্য দিই বলবে তারা কাফের ছিল যেহেতু তারা সাক্ষ্য দিয়ে তার ধর ধার জন্য কেন তোমরা সেটা করেছিলে অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন ওয়াবুরাহিম গাওয়িন যারা পদভ্রষ্ট তাদের জন্য আল্লাহ তালা জাহান নামকে প্রকাশ করে নিয়ে আসবেন তাদের সামনে নিয়ে আসবেন ওয়া কি রাহ মা তাদেরকে বলা হবে এই না মাকুন তুম তার বুধুন কোথায় চলে গেছে যাদের কোথায় এদের আইন তুমি এই যে ধমক দিয়েছেন আল্লাহ করবেন কাওয়ার জন্য তিনি তাদেরকে আমল নামা পেশ করবেন তাদের তাদের সাথে কি কি আমল করেছিলেন দেখিয়ে দিবেন অন্য আল্লাহ তারা বলছেন আর বলা হবে ডাকো তোমাদের শরিকদেরকে তাদেরকে আমার সাথে শরিক করেছিল তাদেরকে ডাকবে খোলা মিয়াস্তা জি বল শরিকটা তাদের ডাকে সাড়া দিবে না ওরাউল আদাব আর তারা দেখতে পাবে আদাব তখন তাদের মনে হবে লাউকাহুম কান হায় যদি তারা হেদায়ত প্রাপ্ত হতো হেদায়ত গ্রহণ করতো আল্লাহ তালা তাদেরকে সেটা প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে সে তাদের আমল নামা দিবেন এবং তাদের মিজান হিসাবের ব্যবস্থা করবেন আরেকটি কারণও তাদেরকে আল্লাহ তালা হিসাব নেবেন কারণ হচ্ছে আল্লাহ তালা যেমনিভাবে শরীয়তের মূল নির্দেশনা ইমান আনার জন্য তেমনিভাবে যেমনিভাবে তার আদিষ্ট তেমনিভাবে শরীয়তকে শরীয়ত পালনের জন্য তার আদিষ্ট দুই ধরনের গুণা দিয়ে আল্লা দু গুনার কারণে তাদেরকে আল্লাহ তালা শাস্তি দেবেন ইমানদারদের যেহেতু শরীয়ত না মানলে তাদের অপরাধ হবে কোন কিছু না মানার কারণে তাদের উপর শাস্তি হবে কাফেরদের শুধুমাত্র তাদের ইমান না থাকার কারণে শাস্তি হবে এটা যথেষ্ট নয় এজন্য আল্লাহতলা তাদের জন্য এই আমল যেহেতু করেনি শরীয়তের নির্দেশনা পালন করে সেটার জন্য তাদের শাস্তি দিবেন সেই জন্য আল্লাহ তালা তাদের সামনে সেদিন তাদের আমল নাও পেশ করবেন এবং তাদের মিজান হিসাবের ব্যবস্থা করবেন আল্লাহ তালা কোরআনে কারিম এই জন্য বলেছেন যে তাদেরকে তাদের বিভিন্ন দুনিয়ার বুকে যে সমস্ত শরীয়ত পালন ক্ষতিপালনের নির্দেশ ছিল সেগুলির কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে যেমনিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে ইমান না আনার কারণে শরীয়ত প্রতিপালন না করার কারণে শাস্তি দেওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ তারা বলছেন ওয়াইল উল্লীল মুশ্রিকিন মুশ্রিকদের জন্য রয়েছে ওয়াইল জাহান নাম আল্লা জাকা তারা জারাকাত প্রদান না। তারা বোঝা গেল যে মুর্শেকরা শুধু শাস্তি হবে তা নয় ইমান না আনার কারণে অনুরূপভাবে শরীয় প্রতিফলন না করার কারণে যদিও শরীয়ত তাদের জন্য গ্রহণ করা হতো না শরীয়তের আমল কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা সেটাও যেহেতু ইমান আইনে শরীয়ত প্রতিফলন দুইটাই দরকার ছিল তারা কোনটাই করেনি দুইটার কারণে তাদেরকে শাস্তি পেতে হবে অন্য আয় আল্লাহ তালা বলছেন তারা তখন বলবে আমরা তো সলাৎ আদায় ক্যারেছিলাম না ওলাম না কোন মিসকিন মিসকিনদেরকে খাবার দিতাম না অর্থাৎ জাকাত দিতাম না খুদ উমায়দিন আর আমরা মিথ্যাচার করতাম যারা মিথ্যা কথা বলতো তাদের সামনে মিথ্যা কথা বলে বেড়াতাম অর্থাৎ আল্লাহ তার রসুর সম্পর্কে খারাপ ধারণা করতাম কোরআন সম্পর্কে খারাপ ধারণা করতাম দিন সম্পর্কে খারাপ ধারণা করতাম সম্পর্কে খারাপ ধারণা করতাম বকুন্না নুকদ্দ্য আর আমরা হিসাব নিকাশের দিন সম্পর্কে দিনের উপর মিথ্যা আরোপ করতাম সেই জন্য আল্লাহ এদেরকে শাস্তি দেখা গেল দুনিয়ার বুকে তাদের যে অন্যায়গুলো ছিল দুধরনের অন্যায় ছিল ইমান না আনায় যেমন অন্যায় তেমনিভাবে শরীর প্রতিফলন না করাও আরেকটি অন্যায় উভয় অন্যায়ের জন্য আল্লাহ তালা যেন শাস্তি দিতে পারেন সেই জন্য আল্লাহ তালা আসের মাঠে তাদের সামনে উপস্থিত করবেন তাদের আমলগুলো এবং তারা দেখতে পাবে তাদের আমল কী ছিল এবং হিসাব নিকাশ পরিপূর্ণভাবে তাদের সেইগুলো সবগুলো তাদের সেই হিসাব নিকাশের সম্মুখীন তাদেরকে হতে হবে চতুর্থ যে কারণে আল্লাহ যে তাদেরকে তাদের সামনে আমল নামা পেশ করবেন এবং তাদেরকে কাফেরদের তাদের কাফেরদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এর কারণ হচ্ছে কুফুরি এবং শাস্তির মধ্যে তাদেরও কিছু তাদের তারতম্য আছে কোনো কোন কাফের শুধু কুফুরি করেছে কোন কোনো কাফের কুফুরি করেছে জুলুম করেছে মানুষের উপর মানুষ মানুষের বিপদ দেখে এনেছে মানুষ সমস্যা তৈরি করেছে সুতরাং প্রত্যেকে একরকম না হয় আল্লাহ তালা প্রত্যেককে এক একজন এক এক রকমের শাস্তি দিবেন যেমন মুনাফিকদেরকে তিনি ফিদার কিলাস ফলেমিনের না। জাহান নামের সর্বনিম্ন স্তরে দিয়ে দিবেন অনুরূপ যারা দুনিয়ার বুকে ইমানদারদের কষ্ট দিয়েছে আল্লাহ তারা তাদের সম্পর্কে বলেছেন হারিফ জাহান্নামের শাস্তি আছে তাদের আগুনের শাস্তি আছে এরকম তাদের শাস্তি বিভিন্ন ধরনের হবে এর কারণ হচ্ছে তারা বিভিন্ন অপরাধ বেশি করেছে তাহলে দুনিয়ার বুকে যেহেতু অপরাধ বিভিন্ন রকমের হয়েছে সেহেতু হাসরের মাঠে তাদেরকে আল্লাহ তারা তাদের আমল নাম হাতে ধরিয়ে দিয়ে দেখাবেন যে তোমাদের এই আমল হয়েছে এ আমল হয়েছে সুতরাং তোমাদের শাস্তি এত ভয়াবহ হবে অর্থাৎ কাঁের দর শাস্তির ভয়াবহতা রয়েছে এক একজন থেকে অন্যজনের শাস্তি ভয়াবহ হবে বলে আল্লাহ আল্লাহ তালাই ঘোষণা করে সুতরাং এই সমস্ত কারণে মানুষের আমল নামা পেশ করা হবে মানুষের আমল নামা পেশ করে ইমানদারেরও আমল নামা পেশ করা হবে কাঁফেরও আমল নামা পেশ করা হবে এই কোন কোন সময় কোন কোনো কাঁড়ের আমল নামা পেশ করার কারণে তাদের যদি অন্য জিনিস থাকে তাহলে তাদের সেখানে তাদের আমাদের শাস্তির ভাগ কমতে পারে কিন্তু তাদের শাস্তি একেবারে মৌকুব করা হবে না যেমন আবু তালেবের ব্যাপারে রসুল্লাহ আসলাম হাদিস এসেছে তাকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া অথচ অথচ তিনি ইমান আনেননি অথচ ইমান না আনার কারণেও তার হালকা শাস্তি হবে জন্য যেহেতু মানুষের কষ্ট দেননি ইমানদারদের কোনো কষ্ট দেননি সেজন্য তার শাস্তি কম হবে কিন্তু শাস্তি দেখে সে মুক্ত হতে পারবে না কোনো দিনই এইভাবে দেখা গেল যে আল্লাহ কাফের ইমানদাররা এবং কাফেররা তারা যে সমস্ত কাজ করে থাকে সেটার পরিপূর্ণ হিসাব সেদিন তাদের সামনে পেশ করা হবে এবং সেখানে আল্লাহ আল্লাহতালা প্রত্যেককে তার আমল নামা অনুসারে বিচার ব্যবস্থা করবেন ইমানদাররা আমল নামা অনুসারে আল্লাহ তালা তার যাকে ইচ্ছে তাকে পার করবেন আর যাকে ইচ্ছে তাকে আটকে দিবেন আর কাফেরদের সবাইকে আটকে দিবেন তবে তাদের শাস্তি অনু আমল অনুসারে শাস্তি হবে কারো শাস্তি বেশি হবে কারো কম হবে কিন্তু শাস্তি হতেই থাকবে শাস্তি কখনো কখনো তাদের থেকে কখনো শাস্তি কখনো কখনও শাস্তি থেকে করা হবে না এটাই আল্লাহ তালা বলে দিয়েছেন এখন প্রশ্ন হতে পারে যে কোরআনের কারিম বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে কাফেরদেরকে কোথাও বলা হয়েছে যে তাদেরকে প্রশ্ন করা হবে না আবার কোথাও বলেছে প্রশ্ন করা হবে এর মধ্যে কি সামঞ্জস্য বিধান করা যাবে যেমন কোরআনের কারিম আল্লাহ তালা বলেছেন ওলা ইউসালু বিহিমুল মুজিরমুন অপরাধীদেরকে তাদের প্রশ্ন তাদের অপরাধ সম্পর্কে তাদের অপরাধ সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না কাফেরদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না আবার আল্লাহ বলেছেন তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না আবার বলেছেন আল্লাহ হা তক আজকের দিনে তারা কথা বলবে না তাদের তাদের কোনো অনুমতি দেওয়া না তোমরা ওজোর পেশ করো এই সমস্ত ভাষ্য থেকে বোঝা যাচ্ছে যে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না আবার অন্য হাদিস থেকে আমরা আগে দেখলাম আয়াত থেকেও দেখা যাচ্ছে তাদেরকে প্রশ্ন করা হবে এর মধ্যে সামঞ্জস্য কি বুঝতে এখানে কোনো ভূ এখানে কোনো সমস্যা নেই সমস্যা এই জন্য সামঞ্জস্য বিধান এই জন্য যে কাফের যে সমস্ত প্রশ্ন করা হবে না এর অর্থ হচ্ছে এমন প্রশ্ন করা হবে না যে প্রশ্ন করে তাদেরকে পার করার মতো প্রশ্ন করা হবে সহজ কোনো প্রশ্ন নয় বরং তাদের প্রশ্ন করা অত্যন্ত ভয়াবহ রকম প্রশ্ন করা হবে আবার তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রশ্ন করা হবে না এরা অর্থ হতে পারে যে জিজ্ঞাসা সত্য করেছেই করেছে এটা নয় বরং কেন করেছ এরকম প্রশ্ন করা হবে যাতে করে তারা সেখান থেকে পার পেয়ে না যেতে পারে আবার এটাও হতে পারে যে এক জায়গায় প্রশ্ন করা হবে না কিন্তু আরেক জায়গায় প্রশ্ন করা হবে এসব কারণ বোঝা যাচ্ছে যে অবশ্যই প্রশ্ন করা হবে যেমনি ভাবে ইমানদারদেরকে প্রশ্ন করা হবে সেদিন আল্লাহর সামনে তারা অনেক ঝগড়াও করবে বলে হাতেছেনিমন বলেছেন ফাল তখ্তা তখ্তা বিল কদ্দাম আমা আলাই কুম্বিল বিল আমিদ আমার সামনে তোমরা ঝগড়া করো না কারণ আমি আগেই ধমকির বিষয়টি জানিয়ে দিয়েছি সুতরাং বুঝা গেল তাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে এবং বিভিন্ন রকমের উত্তর আমরা দিয়ে সামঞ্জস্য বিধান করেছি এটা যে কোন কোন জায়গায় হয়তো প্রশ্ন করা হবে না আরেক জায়গায় প্রশ্ন করা হবে অথবা প্রশ্নগুলো শান্তির জন্য করা হবে না অশান্তি তৈরির জন্য অথবা প্রশ্নগুলো করা হবে তাদেরকে ধমক দেওয়ার জন্য শাস্তির মতো দেওয়া হবে অথবা কাউকে তার অপরাধ অনুসারে তাকে অনুসরণে সরাসরি তাকে যাহা নামের কঠিন कठिन शास निक्षेप करा एम को प्रश्न जो प्रश्न देते ओजर पेश करते अर्थ हे ईमानदार क्पे सबाई के दिन अमल नामा आल्ला सामने पेश करा और से हिसाब निकाश हो इनशाला परवर्ती पर्व कौन कौन आम भित्ती तब निकाश हो प्रश्न करा से विषयगुल्लू आलोचना करब आल्ला सुस्थ रखर अलहमदबर वरकू